আর না তাকে যে কোরআশকে সাহায্য করে সকল পক্ষ মোদিনায় আক্রমণকারীর বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করবে এগুলো ছিল মোটামুটি মোদিনার সনদের মূলধারাগুলো এবার আমরা এই ধারাগুলোর বিশ্বাসগত আইনগত এবং নৈতিক অর্থ আলোচনা করব ইনশাআল্লাহ এক ধর্মবিশ্বাস ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নাগরিকত্বের ধারণা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 অন্য আয় আল্লাহ বলছেন মুসলিম না হল এক জাতি এবং সর্বশ্রেষ্ঠ জাতি ও ক্যিক জুম উম স্লিত পুনহদ আল পুন আল পুম وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْذَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِنْ مَنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِن كَانَتْ আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি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 আর জাতি হিসেবে মুসলিমদের সক্রিয়তা বজায় রাখতে পার্থক্য বিদ্যমানিতাব ও মুসলিমদের মধ্যে কিছু কিছু ব্যাপারে সাদৃশ্য বিদ্যমান ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহিাস মুসলিমদের মুসলিম পরিচয়কে অন্যদের থেকে স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন এমন অনেক হাদিস রয়েছে যেখানে মুসলিমদের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 রসুল্লা সাল্লি হাসালাম একদিন দেখলেন মদিনার ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মোহায়মের দশ তারিখ রোজা রাখে এবং তারা এই দিনের ব্যাপারে বলে এই দিনে মুসা ফিরআনকে পরাজিত করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তার সাহাবাদের বললেন মুসার বিজয় উদযাপনের জন্য তোমরা মুসলিমরা ইহুদীদের চেয়ে বেশি হকদার তাই তোমরা এই দিনে রোজা রাখবে এখানে রসুল্লাহ সাল্লু আলী হোসালাম বুঝিয়েছেন যে মুসা আলাইসাল্লাম ছিলেন একজন মুসলিম কিন্তু ইহুদিরা মুসলিম নয়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 অন্যান্য সকল বিষয় পরিচালিত হবে অর্থাৎ সেই সকল আইন দ্বারা যেগুলো আল্লাহ নাজিল করেছেন অথবা সুননার মাধ্যমে যে সকল আইনের বৈধতা দিয়েছেন জীবনের সর্বক্ষেত্রে আইন প্রতিষ্ঠা করা হল একটি ইবাদা নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন সুরা আননিসা আয়াত একশো অর্থাৎ ইবাদত বা ধর্মীয় বিষয় পালন করার জন্য যেমন কিছু বিধান আছে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 এই প্রসঙ্গে আল্লাহ তালা কুরানে বলেন উলি কবি ক্য উলি সি জ ফন হুম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 সম্ভ্রান্ত বংশের কেউ কোন অপরাধ করলে তাকে শাস্তি দিত না অথবা তার শাস্তি কম করে দিত অথবা দেখা যেত দুটি গোচ্চের মধ্যে বিরোধ হলে শক্তিশালী গোচ্চকে দুর্বল গোত্রের উপর ফেভার করা হতো। আল্লাহ আল্লাতলা এই অপরাধগুলোর জন্য গোরআ ইহুদিদেরকে কাফিয়ের জালিম ও ফাসিক হিসেবে অভিহিত করেছেন আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা দিয়ে বিচার ফাইসলা করা ও শাসন করা বাধ্যতামূলক যদি কেউ আল্লাহর আইন দিয়ে শাসন বা বিচার করতে অস্বীকৃতি জানায় তাহলে সে কুফুরি করল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 ইসলামী আইন না থাকার কারণে মুসলিম দেশগুলোতে অবাধে কোফরী বিশ্বাস আর চাহিলি মূল্যবোধগুলো স্থান করে নিয়েছে অপরাধ প্রবণতা দারিদ্র ঝেকে বসেছে অথচ সরিয়া এসেছে এই জিনিসগুলো উচ্ছেদ করতে ভিত্তিক জীবন ব্যবস্থা না থাকার কারণে মুসলিমদের ইমান জানমাল সবই অনিরাপদ হয়ে গেছে তিন নম্বর রসুলুল্লাহর কর্তৃত্ব এই চুক্তিপত্রের মাধ্যমে মদিনাতে রসুল উল্লাহ সাল্ল আলিহাস্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়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 সনদে উল্লেখ করা আছে এই সনদভুক্ত পক্ষগুলোর মাঝে যদি কোন সমস্যা বা বিবাদ সৃষ্টি হয় যা থেকে হানাহানি বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তার নিষ্পত্তিতে আল্লাহ উত্তর রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত এই ধারা থেকে রসুল্লার কর্তৃত্বের বিষয়টি সুস্পষ্ট সেখানে ভাগ বসানোর অধিকার কারও ছিল না সুতরাং আল্লাহতালা রসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে পাঠিয়েছেন যাতে মানুষ তাকে অনুসরণ করে নবী হিসেবে রসুল্লা কর্তৃত্ব আল্লাহ বিভিন্ন পন্থায় প্রতিষ্ঠিত করেছেন আর সেসব পন্থার মাঝে মোদিনার সনদ অন্যতম। অন্যতমা এসে আল্লাহ চারটি প্রকল্প হাতে নেন মসজিদ নির্মাণ মোহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন বিভিন্ন গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক নিরাপন এবং সামরিক বাহিনী প্রতিষ্ঠা প্রতিটি কাজ রসুল্লাহ সালু আলী আসাল্লামের কর্তৃত্বের প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে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 الله تعالى بيقول شن يا ايها الذين امنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شن ان قوم على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 মনু পু কৌ মি নিসহদল ফুসি কুমিল্ল কর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 তখন ইহুদিরা মুসলিমদের পাশে দাঁড়ানো তো দূরে থাক উল্টো তারা কোরাইসদের সাথে এক হয়ে মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর সূত্র ধরে যায় অভিযান সংঘটিত হয় খন্দকার যুদ্ধে এব আলোচনা করা হবে ইনশাল নয় নম্বর রাষ্ট্রদ্রোহিতা চুক্তিপত্রের একটি ধারা ছিল মদিনার কেউই কোরাইসদের সাহায্য করতে পারবে না এই ধারাটি সবার জন্য প্রযোজ্য হলেও মুশ্রিকদের জন্য এই ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এর কারণ হলো।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 জিনদিন স্ববিহীন হল্লী হইন ইলাই হইন بِهِ স্বৈ নমু সাই ফি কেবু মুশ্রি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 বা ধর্মনিরপেক্ষতা এই আদর্শের বিশ্বাসীরা তাদের দেশ থেকে ধর্মীয় শাসন উচ্ছেদ করে ধর্মকে একান্তই মানুষের ব্যক্তিগত বিষয় হিসাবে নির্ধারণ করে নাগরিক জীবন থেকে ধর্মীয় অনুশাসনকে বিলুপ্ত করে এবং মানবরচিত আইনের ভিত্তিতে দেশ শাসন করা শুরু করে এভাবেই সতেরো শতাব্দী থেকে ইউরোপের মাটিতে ধর্মনিরপেক্ষতার উদ্ভব হয় কিন্তু মুসলিম ভূমিগুলো শরিয়ার অধীনে শাসিত হয়ে আসছিল এবং তেমন কোনো সমস্যা তৈরি হয়নি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 इलमाम केकुलर के धर्म मन राजनीति और नागरिक जीवन के अनुपस्थित मन शिक्षा कर सम्पर्क नहीं www.raindropsmedia.org www.facebook.com or www slash raindrops media What's অথবা YouTube চ্যানেল www.youtube.com slash raindrops